মানবতার সমাধান সম্মানিত দর্শক মণ্ডলি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লা রসুলের উপর আল্সাল সম্মানিত দর্শক মণ্ডলি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হউক আল্লা রসুলের উপর আল্সাল दर्श परिवार ओपर गुरुत्वपूर्ण तथ्य बहल आलोचना कर एक गुरुत्वपूर्ण आलोचना हरम आचरण हवा नरम आचरण एक गुरुत्वपूर्ण विषय जार बनीमय जार बनीमयकाल सफलता सुंदर आचरण नम्रता एम एक जिन जा द्वारा समाज मान अर्जन करा जाए আবু হর রাজিয়াল বলেন রসুল সাল্লাম বলেছেন তখনই সে মানুষের কাছে সুন্দর হয়ে যায় ভালো হয়ে যায় উত্তম হয়ে যায় গ্রহণীয়তা লাভ করে গ্রহণযোগ্যতা প্রকাশ পেয়ে যায় যখনই কোনো মানুষের মধ্যে নম্রতাকে বের করে নেওয়া হয় সুন্দর আচরণকে বের করে নেওয়া হয় তখন সে সমাজের কাছে হয়ে যায় সমাজ তাকে নিন্দা করে জনগণ তাকে ঘৃণা করে জনগণ তাকে অপছন্দ করে এ কারণেই আবহরায়া রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ বলেছেন যার মধ্যে চারটি জিনিস রয়েছে তার পৃথিবীর সবকিছু হারিয়ে গেল তার কোনো তার তার তার। নবী বলছেন যার মধ্যে চারটে জিনিস আছে তার টাকা অর্থ সম্পদ জমি জায়গা বাড়িঘর কিছুই লাগবে না চারটে জিনিস থাকলেই সে বড় সফলতা অর্জন করলো এক নম্বর হচ্ছে আমানাতিন। আমানতের রক্ষা আমরা তো আমানত বুঝি নে আমানতের রক্ষা এটা কি দিয়ে বুঝবো যারা প্রিন্সিপাল যারা গ্রাম্য সরদার যারা মিম্বার যারা চেয়ারম্যান এদের কাছে থাকে জনগণের পয়সা আমানতিন আমানতের রক্ষার মানে হলো এই যে এই সব লোক সাধারণত জনগণের পয়সাটা যেভাবে রাখা হয়েছে কালো টাকা তো কালো নতুন টাকা তো নতুন ভাবে রেখে দিয়ে সময় সাপেক্ষে সমাজের কাছে ওই টাকা হস্তান্তর করার নাম হচ্ছে তিনি বলেছেন অচিরেই তোমাদের ওপরে এমন একটা যুগ জামানা চলে আসছে বিশদ কাজ সাদেকো সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী ও ওই সমাতে বলা হবে। আমিন আর ব্যক্তিকে বলা হবে আত্মসাতকারী এটা আজীব কথা আমরা তো এটা দেখতে পাই যেমন অনেক সময় ভোটের সময় এইসব দেশের গ্রামের সব যুবকেরা ছুটে বেড়ায় আর বলে উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র जेनेसात लाभ करते सम्मानित दर्शक मंडल जानना लाभ करते ही नाम दायित्व सम्मानित दर्शक मंडल आज थे बी जीवन जोा घरे हज करवा गिला काना দশের পয়সার যদি একটা টাকা আত্মসাত করে থাকে তাহলে জান্নাত লাভ করতে পারবে না অসম্ভব এটা হতে পারে না দশের টাকা জনগণের কাছে ফেরত দেওয়ার পরে আল্লাহর নবী বলেন চারটি জিনিস যার মধ্যে আছে তার সব কিছু আছে তার একটা হলো আমানতের রক্ষা দুই সিদক হাদিসিন সত্যকথা। সত্য কথা সত্য কথা দিয়ে সবকিছু লাভ করা যায় এ কারণে তো আল্লাহর নবী বলছেন যে আনা যদি ত্যাগ করে এমন কি মজাক করে হলেও তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার জন্য জান্নাতের মাঝামাঝিতে একটা ঘরের ব্যাপারে জিম্মেদার আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব যদিও মিথ্যে কে ত্যাগ করে মজা করে হলেও আল্লাহর আল্লাহর নবী রিজকা, নিশ্চয় মিথ্যে মানুষের সম্পদকে কমিয়ে দেয় মিথ্যে খুব দশনীয় জিনিস নিশ্চয় মিথ্যে মানুষের সম্পদ কে কমিয়ে দেয় তার আল্লাহর নবী বলছেন জিব্রাইলার মেকাইল আমার দুই হাত ধরে পাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছেন তো দেখলাম একটা লোক বসে আছে আর একটা লোকের হাতে একটা বাঁকা লহার লাঠি রয়েছে এ লহার লাঠি তার মুখের ডান দিকে ঢুকে দিয়ে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে না ফেলতে আবার এরুপ করছে আল্লাহ রসুল বললেন একই দৃশ্য তো জিব্রাল আলাইসাল্লাম পরে বললেন ওই যে যাকে আপনি দেখেছিলেন যার মুখ বাঁকা লহর লাঠি দিয়ে ফেড়ে ফেলা হচ্ছে ও হচ্ছে মৃত্যু আল্লাহ হুসামাদ মিথ্যার পরিণতি খুবই কারণে আল্লাহ রাসুল বলছেন যার ভিতরে সত্যতা সুন্দর চরিত্র সুন্দর চরিত্র দিয়ে দুনিয়ার সফলতা অর্জন করা যায় সুন্দর চরিত্র দিয়ে পরকালের সফলতা অর্জন করা যায় সুন্দর চরিত্রই মানুষের জীবনে সবকিছু সম্মানিত খুব কঠিন হয়ে যাবে তিনি বলছেন হারাম মানুষের উপার্জন এমন হয়ে যাবে যে মানুষ ভাবতে পারবে না কোনটা বৈধ আর কোনটা অবৈধ এ কারণেই তো আল্লাহর নবী বলছেন তম আতুন বৈধ রুজি যার চারটে জিনিস আছে তার সব কিছু আছে সম্মানিত দর্শক মণ্ডলী কত যে উপার্জনের প্রযুক্তি বের হয়েছে কত ডেস্টেনি কত জিজিএন আর কত লাইফ ইন্সুরেন্স আর কত শেয়ার ব্যবসা অসংখ্য প্রযুক্তি এ কারণে আল্লাহর রসুল বলছেন तुम्हारे दरिद्र गरीब हो, दर हो जाय करे तुम्हरा फकिर जाये भय कर पृथ्वी के तुम्हारे सामने तुम्हें तुम्हारा पृथ्वी असंख्य प्रजुक्ति पैसा उपार्जन तुम्हरा बैध अब हिसाब छाड़ा लेगे जा दिवे जेमन भाव पूर्व मानुष के ध्वस कर এটাই আমি সব সময় ভয় করি তাই রাসুল সাল বললেন তো সিরিয়াল আমানতের রক্ষা দুই সিদ্িস সত্য কথা তিন হসন খালিক সুন্দর চরিত্র চার ইফতমাত জান্নাত দখল করা যায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তার চারটি হচ্ছে চারটে জিনিসকে আমরা যদি খুব সুন্দর গ্রহণ করতে পারি তাহলে ইহকালের সফলতা আর পরকালের সফলতা আমাদের জন্য অনিবার্য ইনশাল্লাহ আমরা এই বিষয়ে প্রাণপণে চেষ্টা করব এগুলো নিজের ভিতরে বাস্তবায়ন করা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি এই চারটে জিনিস আমাদের কবুল করো এই চারটে জিনিস তুমি আমাদের ভিতরে প্রদান করো যার বিনিময়ে আমরা ইহকালের সফলতা অর্জন করতে চাই এবং পরকালের সফলতা অর্জন করতে চায় এটা তুমি কবুল করো সম্মানিত দর্শক মন্ডলী আমরা মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহ খুবই নির্ভরশীল ছিলেন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 আর আমার দেখুন বাংলাদেশে বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ শিক্ষণীয়মানকে শুদ্ধ করার জন্য হুসেনের উপস্থাপনায় মনি ইসরাঈ তারা আল্লাহর কে সচতে দেখতে চাইল আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল আল্লাহর ফয়সালা কে মেনে নিল তাহলে এটাই হচ্ছে মুমিনার পরিচয় কিভাবে মুমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিএসডিবি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অপেক্ষায় বসে আছেন এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আপনাদের যা যায় খায়ের দান করুক আল্লাহ মামিন আমরা বলছিলাম যে নম্রতার বিনিময়ে সুন্দর আচরণের বিনিময়ে ইহকালের সফলতা এবং পরকালের সফলতা অর্জন করা যায় ওবাদ সৌমিত রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লি ইসাল্লাম বলেছেন যে ছয়টি জিনিস অবলম্বন করতে পারলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। তার একটি হচ্ছে তখন সত্য কথা বলো বড় জিনিস পরিণতি জাহান্নাম পরিণতি জাহান্নাম বাঁচার ছয়টি পথ তার একটি পথ হচ্ছে ওয়াদা রক্ষা করা मानुषर सदा अंगीकार कर ले जथसम करते तीन जाओ उन्दी तुम्हारा तुम तथा समय प्रदान करो प्रत्येक जरा दायित्वशील तर हाथ थे अमानतमानत प्रदान करते आल्लाह रसल आदेश जाना बनीम पा जा নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে হন ও এক ফেরোস্তাক ফেরো আর আল্লাহ ক্ষমা করেন যে তার কাছে ক্ষমা চায়। তবে যে ব্যক্তি অশ্লীল কাজে লিপ্ত থাকে আল্লাহ তার তোবা কবুল করেন নাচু রাখো বিনিময় জান্নাত চক্ষু নিচু করলেই জান্নাত পাওয়া যাবে আল্লাহর নবী বলেন তিনটি চক্ষু জাহান নামে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না তার এক মানুষ হচ্ছে যে আল্লাহর ভয়ে কাঁদে যার চোখের পানি আল্লাহর ভয়ে ঝরে এমন চোখ জাহান নামে যাবে না দুই চক্ষু পাহারা দেয় তিন যেই চক্ষু হারাম নারীকে দেখে নিচু হয়ে যায় বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় এই চক্ষু জাহান নামে যাবে না এই ব্যক্তি যাহার নামে যাবে না এ কারণে রাসুল সাল আলী বললেন ছয়টি জিনিস যার ভিতরে রয়েছে তার জন্য আমি জিম্মেদার জান্নাতে নিয়ে যাব। তার একটি হচ্ছে চক্ষু নিচু করা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করতে পারলেই বিনিময় জান্নাত হবে পরিস্থিতি খুবই জটিল সমাজের অবস্থা খুবই কঠিন নারীদের নগ্নতা খুবই বেশি নারীরা এখন নগ্ন হয়ে মাঠে নেমে গেছে যে ব্যাপারে রাসুল বলেছেন নেশাউন কাসে এতুন নারী নগ্ন হয়ে থাকবে কাপড় পরে থাকবে আর নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে রৌসহন না কাশ নেমাতিল বকতিল তাদের মাথা হবে বক্র বুটের মতো এরা জাহান নামে যাবে এরা জান্নাতের সুগন্ধি পাবে না যে সুগন্ধি একশো বছরের পথ থেকে পাওয়া যায় সম্মানিত তোমাদের হাতকে কে করো সুযোগ পেলে হাত ব্যবহার করো না রিকশাওয়ালা না হয় ভাড়া বেশি চেজ অল্প রাস্তায় ভাড়া ছিল দশ টাকা চেয়েছে পঞ্চাশ টাকা अन्या करपड़ लगभन जी ना हाथ संबरणशील करना छाज दिए सम्मानित दर्शक मंडल सुंदर आदर्श ग्रहण करी नम्रता अवलम्बन करी विमययान्न पब नम्रता अवलम्बन कर एक बड़ अंश हज्जा बोध करा লজ্জা সিল হওয়া ভিতরে লজ্জা রয়েছে বোখারি মুসলিমের একটা হাদিস আমরা এখানে পেশ করতে পারি আল্লাহর নবী বলছেন যে ইমানের সত্তরটি অংশ রয়েছে তার সবচেয়ে বড় অংশ হচ্ছে আর সবচেয়ে ছোট অংশ হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসের শাখা উল্লেখ করে সবচেয়ে বড় শাখা বললেন আর সবচেয়ে ছোট শাখা বললেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এরপরে তিনি বলছেন হ্যাঁ মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ কেন তিনি এ কথা বললেন সত্তরটি না বলে উপরের বললেন আর নিচে বললেন তারপরে মধ্যখানে মধ্যে হায়ার কথা বলে দিলেন সম্মানিত দর্শক মন্ডলী লজ্জা এমন একটা জিনিস এই লজ্জাই সর্বধরনের ধরনের ডেকে আনতে পারে লজ্জার কারণেই তো অশ্লীল কাজ করলেন না লজ্জার কারণেই তো মোটা কথা বললেন না লজ্জার কারণেই তো কাউকে উপেক্ষা করলেন না কারণেই তো আপনি খোলা মাঠে পাপ করেন না কল্যাণকে আবহাওয়ার একটা লোকের পাশ দিয়ে আল্লাহর নবী পার হচ্ছিলেন এমতো অবস্থায় লোকটা তার ভাইকে লজ্জা সম্পর্কে বলছিল করতে দাও লজ্জা ভালো জিনিস আল্লাহর নবী বললেন শোনো লজ্জা এমন একটি জিনিস লাই তিল হায় লজ্জা মানুষের কল্যাণকে ডেকে আনে জান্নাত যার লজাবোধ নেই তার ইমান নেই আর যার ইমান নেই তার জান্নাত নেই লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত রাসুল বলেন কর্কশতা এটা একটা কপটতা আর কপটতার পরিণাম হচ্ছে জাহান্নাম যেমন লজ্জার পরিণতি জান্নাত তেমনি ভাবে কঠোরতার পরিণতি জাহান্নাম সম্মানিত দর্শক মন্ডলী এই যে আমরা রাস্তাঘাটে নারীদেরকে দেখছি নগ্ন হয়ে চলতে এটা কেন বলতে পারেন এটা লজ্জা না থাকার কারণে একজন নারী ছোট ব্লাউজ পরে পেট পেট দেখে রাস্তায় চলে কেন লজ্জা না থাকার কারণে একজন নারী গেঞ্জি গায়ে দিয়ে প্যান পরে রাস্তায় চলে কি করে লজ্জা না থাকার কারণে একজন নারী মাথার চুলকে ছোট করে জনসমাজে চলে কি করে লজ্জা না থাকার কারণে একজন নারী এইভাবে নগ্ন পোশাক পরে যে কুজে রাস্তায় চলে কি করে লজ্জা না থাকার কারণে লজ্জা এমন একটা জিনিস যে সর্ব ধরনের ডেকে আনে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যার ভিতরে আল্লাহ তালা লজ্জা দিয়েছেন তার ভিতরে আল্লাহ সর্ব ধরনের কল্যাণকে দিয়েছেন সর্ব ধরনের কল্যাণ দিয়ে আল্লাহ তালা তার ভিতরে পরিপূর্ণ করেছে। করেছেন আবুহার্ন বলেন পৃথিবীর মানুষ নবীগণের কথার মধ্য থেকে যে একটি কথা পেয়েছে সেই কথাটি হচ্ছে যখন তুমি লজ্জা করবে না तक तुम सबकि दर्शक मंडलि बोखारी मुस्लिम की भूल त्रुटि तुम्हें भूल त्रुटि संशोधन कर कल्याण रही दाओ तुम्हार नबी साढ़े चौदहश बचर पूर्व गानुषर एक कल्याण पथ যেটা মানুষ নবীগণের পক্ষ থেকে পেয়েছে সেটা হচ্ছে যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো তাহলে প্রত্যেক নবী তার অধীনস্থ জনগণকে লজ্জার কথা বলতেন প্রত্যেক নবী তার সম্প্রদায়কে লজ্জা করার জন্য বলতেন লজ্জা যার ভিতরে রয়েছে সব করলেন তার ভিতরে রয়েছে লজ্জা যার মধ্যে নেই তার ভিতরে কোনো আল্লাহ ফিসির প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করা যখনই মানুষ লজ্জামুক্ত হয়ে যাবে তখনই গোপনেও পাপ করতে পারবে আর প্রকাশ্য পাপ করতে পারবে जखनी मानूष लज्जा कर तक गोपने पाप करते लज्जा कर प्रकाशे पाप करते लज्जा कर सम्मानित दर्शक मंडल कथा जी भारी लागे तबुओ जेहेतु कथा आल्ला नबीर कम आंतरिक भाव अपने अनुरोध राखब जो एगुली मे नवर चेष्टा कर आल्ला तुम्हें बड़ दया तुम्हें बड़ रहमान तुम्हें बड़ क्षमान तुम्हार अनेक दया তোমার দয়ার আশা ধারিয়ে বলছি তুমি আমাদের আচরণকে সুন্দর করো। আমাদেরকে নম্র করো লজ্জা আমাদের ভিতরে পূর্ণ করে দাও যার বিনিময়ে আমরা জান্নাত কিনতে চাই। আমাদের ভিতরে লজ্জাকে তুমি পরিপূর্ণ করো লজ্জার বিনিময়ে যারণ তারা পাপ থেকে বাঁচতে পারে এ দাবি এ দাওয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসহামের আসসালামুকুমতুল্লা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 उंड नंबर शून्य नोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठिएमेल कर समाधान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 माला जार कारण बंदा होते महान आल्लार प्रियन युष्ठान जगे आदर्श मुसलिम করণীয় ও বর্জনীয় প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপ পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে